প্রতিদিন তারা সেখান থেকে বের হওয়ার চেষ্টা করত কিন্তু সন্ধ্যায় একই জায়গায় ফেরত শুরু হল তাদের শরণার্থী যাদাবর্তীবন আল্লাহ জাতিকে পবিত্র ভূমিতে প্রবেশ না করার অপরাধের জন্য শাস্তি দিচ্ছিলেন চল্লিশ বছর ধরে তারা পথ হয়ে উদ্ভ্রান্তের মতো যাযাবরের মতো ঘুরে বেড়াচ্ছে কিন্তু আলাস তিনি হচ্ছেন পরম করুন এবং এই শাস্তির মধ্যে থাকা সত্যি আলসু মহামাতা সেই জাতির দুয়াকে কবুল করা বন্ধ করে দেননি এই জাতি পথহারা জাতি খাদ্য ছিল পানীয় ছিল আশ্রয় ছিল এবং আলসু মহমতাওয়ালা এগুলো কবুল করছিলেন তাদেরকে সরবরাহ করেছিলেন। আমি তাদের উপর মেঘের ছায়াকে উৎকৃষ্ট খাদ্য প্রেরণ করলাম সুতরাং আলসু মোহনতালা যদিও তাদেরকে আজাবে গ্রাস করেছেন পরও মেঘের মাধ্যমে তাদের উপরে শু ছায়া বিস্তার করে দিয়েছিলেন যেটা ছায়া দিয়ে মরুভূমির প্রখর সূর্যের তাপ থেকে তাদেরকে রক্ষা করত এবং আলসুভাতা তাদের জন্য খাদ্য এবং পানীয় ব্যবস্থা করে দিয়েছিলেন তারা আলমান এবং সালোয়া ব্যাখ্যা দিয়েছেন মান এবং সালোয়া কি ধরনের খাবার তা সুনির্দ করে তারা তুলে ধরার চেষ্টা করেছেন আলুসুভাতার পক্ষ থেকে জান্নার থেকে নাজিল কিন্তু একটি বিশেষ খাবার যেটা আলুসুভাতা প্রস্তুত করে নিজে থেকে তাদের জন্য প্রেরণ করেছিলেন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 কিন্তু আল্লাহ মাতাওয়ালা তিনি হচ্ছেন প্রত্যেক তবাকি তৌবা কবুলকারী এবং আল্লাহ চূড়ান্ত শাস্তি দেওয়ার আগ পর্যন্ত প্রত্যেক ব্যক্তি বা জাতিকে সুযোগ প্রদান করেন একের পর এক আগের নিদর্শনের থেকে আরো বড় নিদর্শন আলো পাঠিয়েছিলেন যার প্রত্যেকটা ছিল ফেরাউনের জন্য একটা সুযোগ যখন ফেরাউন আলো সুমাতালা পাঠানো সবগুলো নিদর্শনকে অস্বীকার করেছে তখন আলোচনা চূড়ান্ত আজাবে গ্রাস করেছেন আর যখন সেই চূড়ান্ত শাস্তি চলে আসে তখন উদ্ধারের আর কোন পথ থাকে না ঠিক তেমনি ভাবে আলোসবা উনি সেলকে সুযোগ দিচ্ছিলেন তাদেরকে আলমান এবং সালোয়া নামক খাদ্য প্রদান করছিলেন সেই সাথে ছায়াও প্রদান করছিলেন কাজেই তাদের বাকি থাকল পানীয় ব্যবস্থা আলোচ ভা তাদের জন্য পানীয় ব্যবস্থাও করে দিলেন যখন মুসাল সালামের কাছে তারা পানির অনুরোধ করল হুমচা শ্রতন উন ও হইন ইলমো ইনি কৌমুহিব্যা গলহযত্ন আশা পজারি নি শরদ হুম শরণ করো যখন মূসা আমার কাছে তার জাতির লোকেদের জন্য পানি চেয়েছিল আমি তাকে বললাম তোমার হাতের লাঠি দ্বারা তুমি এই পাথরে আঘাত করা থেকে ১২টি পানির হয়ে গেল করত্যে গোত্র নিজেদের পানি পানের ঘাট চিনে নিল মুসা ইসলাম তার হাতের লাঠি দিয়ে পাথরে আঘাত করলেন সেখান থেকে বারোটি ঝর্ণা সৃষ্টি হয়ে গেল আমরা স্মরণ করতে পারি এই লাঠির মাধ্যমে আলোচকালে বিভিন্ন মসজিদরা সংগঠিত করেছেন সালামকে আলসু মহামেন হে মুসা তোমার এটা কি এবং এই লাঠির মাধ্যমে বিভিন্ন সংগঠিত হচ্ছিল এভাবে মান এবং সালোয়া মেঘের মাধ্যমে ছায়া দেওয়া পানীয় ব্যবস্থা পর্যন্ত করে দিলেন কি ধরনের মানসিকতা প্রদর্শন করেছিল কৃতজ্ঞতা নাকি অকৃতজ্ঞতা আসল এবং একটি নতুন আবদার নিয়ে আসলো দোয়া করার জন্য বলল আল্লাহ তাদের দাবি কি ছিল বন ইসাইল বলল আল্লাহ মাতলা বলছেন স্মরণ করো যখন তোমরা মুসাকে বলেছিলে হে মুসা প্রতিদিন একই ধরনের খাদ্যের উপরে আমরা আর কিছুতেই সবর করতে পারছি না তুমি তোমার রবকে বলো যেন তিনি আমাদের জন্য কিছু ভূমিদা দ্রব্য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 এই প্রসঙ্গে আমাদের কৃপায় সুরাত ও সাল আমি তোমাদের কাছে বলেছি আমার দেওয়া পবিত্র খাদ্য সমূহ তোমরা খাও বাতিল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 অথচ সম্মানের যে রাস্তা আলসু মহামাতা তাদেরকে দেখিয়ে দিয়েছিলেন জিহাদের আদেশ দিয়েছিলেন বাইতুল মাকিস বিজয়ের ওয়াদা দিয়েছেন কিন্তু তারা সেখান থেকে নিজেরাই বেঁকে বসেছে প্রত্যাখ্যান করেছে কাজেই তাদের চিন্তা করা উচিত কেন আজকে তারা মিশর থেকে বের হয়ে এই স্থানে এসেছে তাদেরকে মিশর থেকে বের করে নিয়ে এসেছেন মুক্ত করার জন্য সম্মানিত করার জন্য সেই পবিত্র ভূমি দেওয়ার ওয়াদা আলসু মহামতাল তাদেরকে দিয়েছেন যার জন্য শর্ত ছিল জিহাদ করে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 পেঁয়াজ রসুন ভুট্টা এই সমস্ত খাদ্য যাইতে পারে লিখেন নিজে তাদেরকে প্রস্তুতকৃত খাদ্য মান এবং সালুয়া পাঠাচ্ছিলেন এই কাহিনীগুলো যদি আমাদেরকে অবাক করে দেয় আমাদের উচিত প্রথমে আমাদের নিজেদের অবস্থার সাথে বিষয়গুলো মিলিয়ে দেখা বনে ইসরায়েল কি করেছিল আর আমরা বর্তমানে কি করছি সুভান করে মিলিয়ে দেখলে খুব বেশি পার্থক্য পাওয়া যায় না বনী ইসরায়েল সম্পর্কে আলসুভতা যে সমস্যাগুলোকে উল্লেখ করেছেন আমাদের সামনে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 সবসময় এমন এক দল মানুষ থাকবেন যারা হকের উপরে সত্যের উপরে অটল থাকবেন বিজয়ী থাকবেন অবিচল থাকবেন রাসুল্লাহ তিনি বলেছেন আমার উন্মতের মধ্যে একটা দল সর্বদা হকের উপরে বিজয়ী থাকবেন কিয়ামত দিবস পর্যন্ত কোন ধরনের মতানৈক্য তাদের ক্ষতি করতে পারবে না। একই অনেকগুলো পারবেন দেখতে পাই আরেকটি হাদিসে রাসুল্লাহ সাল্লাম তিনি বলেছেন আমার উন্মতের একটি দল সর্বদা আল্লাহর হুকুমের উপর অবিচল থাকবে যারা তাদেরকে সাহায্য করা পরিত্যাগ করবে অথবা বিরোধিতা করবে তারা তাদের কোন ক্ষতি করতে পারবে না এই অবস্থায় আল্লাহর নির্দেশ এসে যাবে এবং তারা মানুষের উপরে বিজয়ী থেকে যাবে। দিকে কিছু মানুষ এমন থাকবেন যারা সেই একই ভুলের পুনরাবৃত্তি করবেন তোমরা তোমাদের পূর্ববর্তীদের প্রত্যেকটি কদমে কদমে অনুসরণ করবে কি যদি তারা কোনো সাপের গর্তে গুই সাপের গর্তেও প্রবেশ করে তোমরাও তাই করবে সাহাবারহম তারা বললেন্লাহ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 যেমন ঘুমানোর অভ্যাস কিংবা সকালে ঘুম থেকে ওঠার যে অভ্যাস সেটাকে আমরা বদল করে নেই। নয়টায় অফিস সকাল আটটার মধ্যে রেডি অথবা সাতটার সময় যদি স্কুল থাকে ঠিকই আমরা সকাল ছয়টার মধ্যে তৈরি হয়ে যাই অথচের সালাতে ওঠার জন্য কোন অভ্যাস আমরা গড়ে তুলতে চাই না তখন আমরা বিভিন্ন অধুভাত খুঁজতে ব্যস্ত হয়ে ঘুম ত্যাগ করতে চাই না দিনের পরে দিন ফজরের সালাতে আমরা অনিয়মিত থেকে যাই অনেকে ফজরের সালাদ ত্যাগ করেন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 আপনি অনিচ্ছাকৃতভাবে ঘুমিয়ে পড়লেন অথবা কোন কারণে আপনি ভুলে গেলেন ইত্যাদি কিন্তু যখন আমরা ইচ্ছাকৃতভাবে বিলম্বে সালাদ আদায় করার পরিকল্পনা আগে থেকেই করে থাকি তখন সেই সালাত আমাদের কবুল হবে না কারণ নির্ধারিত সময় তার আগেই শেষ হয়ে যাচ্ছে বনে ইসরাহল তার নিজেরা বদলাবে না প্রয়োজনে আল্লাহর দেওয়া খাদ্যকে বদলানোর জন্য কাছে এসে মুসালাইয়া করার জন্য বলল আর আমাদের অবস্থা আমরাও আমাদের নিজেদের বহু অভ্যাস রয়েছে যেগুলোকে পরিবর্তন করতে চাই না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 অথচ আল্লাহ রহমতে ফেরেজাকে আমাদের বাড়ি থেকে দূরে সরিয়ে রাখতে আমরা সংশোধিত হওয়ার তৌফিক দান করেন্লাহু মনোনীত এই দিন এই জীবন ব্যবস্থা ভাবে নেওয়ার মত কোন বিষয় নয় আল্লাহ কুরআ বলেছেন কিতাব বা দৃঢ়তার সঙ্গে এই কিতাব এবং গ্রন্থকে ধারণ করো একই কথা আল্লাহ বলেছেন মুসা আল্লাহ খুজহা বেকৌন এগুলোকে দৃঢ়ভাবে ধারণ করো এগুলোকে এই কিতাবকে আলসু মহামতালা জা মুসাইসাল্লামকে পরবর্তীতে দিবেন সেই সম্পর্কে আলোসুমতলা বলেছেন এগুলোকে দৃঢ়ভাবে ধারণ করো এবং নিজের জাতিকে এর কল্যাণকর বিষয়গুলো সঙ্গে পালনের নির্দেশ প্রদান কর্মকে বলেছেন তাদের দিনকে মজবুত করে শক্তির সঙ্গে দৃঢ়ভাবে ধরার জন্য সুতরাং আলাসু মহমাতাল এই দিন অত্যন্ত গুরুত্বের সঙ্গে আমাদেরকে গ্রহণ করতে হবে কাজেই আমরা যারা তথ্য কোনো অভ্যাসের কারণে আলসু মহামাতার বিধানকে পরিত্যাগ করছি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 শেষ পর্যন্ত অপমান এবং দারিদ্র জন্য ত্যাগ স্বীকার করতে অস্বীকৃতি জানানো অপমান এবং দারিদ্র লাঞ্ছনা অপমান দারিদ্র পরম নির্ভরতা চেপে বসেছে আমাদেরই নানা রকম অপরাধের কারণে নিজেদেরকে বদলাতে না চাওয়ার মানসিকতার কারণে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 আল্লাহ বলে কাছে কিতাব প্রদান করা হবে তিনি একটি সময় নির্ধারণ করে দিলেন আলোসুবতাল্লাহ কোরআানে বলেন মূসার জন্য আমি তিরিশটি রাত নির্ধারণ করে দিয়েছিলাম তার জন্য এটা ছিল সব থেকে বড় ঘটনা আল্লাহ তাকে সময় নির্ধারণ করে দিয়েছেন এরপর তিনি আলসু মহামতাল সঙ্গে সাক্ষাৎ লাভ করবেন সাক্ষাৎ বলতে সঙ্গে সরাসরি কথা বলবেন মুসা আলা খুবই আগ্রহী ছিলেন এবং যত দ্রুত সম্ভব তিনি নিজেকে প্রস্তুত করে নিয়ে যাচ্ছিলেন মুসা্লামকে তিরিশ দিন সামম পালনের হুকুম দেওয়া হয়েছিল কারণ আমরা জানি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 তুর পাহাড়ে যাচ্ছিলেন আল্লাহ তিনি তার অবর্তমানে হারুণ আলাম দায়িত্ব অর্পণ করে গেলেন তার জাতিকে দেখভাল করার জন্য ভাই হারুণকে বলল আমার অবর্তমানে আমার লোকেদের মাঝে তুমি আমার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 এই ব্যাপারে আলসু মহামনে বলেছেন সাক্ষাতে নির্ধারিত স্থানে এসে পৌঁছাল এবং তার মালিক তার সঙ্গে কথা বললেন তিনি হচ্ছেন কালিম সেই ব্যক্তি তার সঙ্গে আলসু মহমত সরাসরি কথা বলেন আল তার সঙ্গে কথা বলা হয় এর মাধ্যমে বোঝানো হয়েছে দেখতে পাই তিনি একবার বা দুইবার সংলাপে অংশ নেননি বরং অনেকবার আল্লাহামের সঙ্গে কথা বলেছেন কাজে একটি পরিচয় হচ্ছে তিনি হচ্ছেন কালিম আল কালিম যার সঙ্গে কথা বলা হয়ত বলেছেন হে মোসা আমি তোমাকে আমার রিসালাদ পাঠানোর মাধ্যমে আমার বার্তা পাঠানোর মাধ্যমে এবং কথা বলার মাধ্যমে লোকেদের উপরে তোমাকে বিশিষ্টতা দান করেছি তোমাকে মর্যাদা দান করেছি একটা পর্যায়ে ছিলেন আল্লাহ তার সঙ্গে কথা বলেন মোসা আলাহাম আরো এক ধাপ উপরে যেতে চাইলেন আল্লাহর কাছে আরো সম্মান মর্যাদা লাভ করতে চাইলেন তিনি আল্লাহমাদ দেখতে চাইলেন মুসা বললেন কলা রব্বি আরিনি। আনজুর আমার রব তোমার বিদার তোমার সাক্ষাৎ আমাকে দান করো যেন আমি তোমাকে দেখতে পাই। এর পাইসুফ দুনিয়াতে আমরা দেখতে পাই অনেক মানুষ এমন রয়েছে যারা বলে আমরা তো আল্লাহকে দেখিনি কাজে আমরা আল্লাহকে বিশ্বাস করি না আল্লাহকে মানি না মুসাআ তিনি আল্লাহকে দেখতে দিয়েছেন। এর অর্থ কি এর অর্থ কি এটা যে মুসা আলাহাম সংশয় ছিলেন কখনোই নয় মুসাআসাল্লাম তিনি আলসুফকে দেখতে চাইছেন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 ইমানের কারণে আল্লাহকে ভালোবাসার কারণে যার মধ্যে ইমান নেই সেই ব্যক্তি যখন বলেন আল্লাহকে দেখতে চাই আর একজন ইমানদার ব্যক্তি যখন বলেন আল্লাহকে দেখতে চাই এই দুই পরিস্থিতি কখনোই এক নয় মুসা আলাহাম আরো উচ্চমর্দার লাভ করার জন্য আল্লাহ সুহামতাল্লাহ আরো নৈকট্য লাভ করার জন্য আল্লাহ সুবাহতাল্লাহর প্রতি ইমানের কারণে ভালোবাসার কারণে তিনি বললেন হে আমার প্রভু তোমার সাক্ষাৎ আমাকে দান করো যেন আমি তোমাকে দেখতে চাই আল্লাহ তিনি কি বললেন আল্লাহ বললেন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 পর্বত সম্পর্কে বলা হয় পর্বতার উদাহরণ আমরা কথায় বলে থাকি পর্বতের মতো অটল হও দৃঢ় হও এবং আমরা জানি পাহাড় এবং পর্বত দিয়ে জমিন করেছেন। প্রেরেকের মতো গেড়ে দিয়েছেন পাহাড় সবচেয়ে মজবুত এবং স্থিতিশীল বস্তুর উদাহরণ নিজের স্থান থেকে পাহাড় বিচ্যুত হয় না পাহাড় মানুষের থেকে কম অনুভূতিশীল কম প্রভাব গ্রহণকারী কম সারাগানকারী কিন্তু সেই পাহাড়ের কি অবস্থা হয়েছিল কি হাল হয়েছিল যখন আলোচনা সেখানে তার নিজের জ্যোতির একটি ক্ষুদ্র অংশকে উন্মুক্ত করেছিলেন কোরআন সম্পর্কে আলোসভা মহাতালা তিনি বলেছেন যদি আমি এই কুরআনকে কোন পর্বতের উপরে পাহাড়ের উপরে নাজিল করতাম তুমি দেখতে পেতে পাহাড় বিদীর্ণ হয়ে গেছে আল্লাহর ভয়ে বিনিত হয়ে আল্লাহর ভয়ে পর্বত বিদীর্ণ হয়ে গেছে আমি এই দৃষ্টান্তগুলো মানুষের জন্য এই জন্যই বর্ণনা করি যেন তারা চিন্তা গবেষণা করে চিন্তা ভাবনা করে কোরআন সম্পর্কে আলোচনা বলেছেন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 আমি তোমার কাছে ফিরে আসছি প্রত্যাবর্তন করছি তওবাকি ও আনা আর আমি তিনি নিজের সীমাবদ্ধতা প্রথমেই সর্বপ্রথমে তিনি আলাস পবিত্রতা ঘোষণা করলেন করলেন। এই ঘটনা একটি দলিল প্রমাণ আলাস মোহাম্মদ আলাকে দুনিয়াতে ব্যক্তির পক্ষে দেখা সম্ভব নয়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 আমাদের পছন্দ মতো স্থানে আগে গিয়ে বসতে পারি ইমামের একেবারে নিকটে পারি। দুনিয়াতে যারা সামনে সারিতে প্রথম কাতারে বসবে জাননাতেও তারা প্রথম সারিতে বসবে এটাই হচ্ছে জান্নাতের সবচেয়ে সর্বনিম্ন স্তরে যারা বসবাসকারী তাদের জন্য আলোচনা মহাতালাকে দেখার সুযোগ অপরদিকে যা জান্নাত উলফের দাউসে অর্থাৎ জান্নাতের সবচেয়ে উচ্চ স্তরে থাকবেন তারা আলোচনা তালাকে দেখতে পারবেন দিনে দুইবার এটা হচ্ছে সবচেয়ে উচ্চ স্তরের জান্নাতীদের জন্য দুনিয়াতে মোসা আলা অজ্ঞান হয়ে যাওয়া সংজ্ঞা হারিয়ে ফেলা এটা কে দিনে সংজ্ঞাহীন হওয়া থাকে তাকে রক্ষা করবে এই প্রসঙ্গে কাহিনী শেষ করার পর তার ফাদ বা মর্যাদা বর্ণনার প্রসঙ্গে বিস্তৃত আলোচনা করব মুসাআ যে কারণে নিজের নিকটবর্তী করেছিলেন সরাসরি কথা বললেন সে বিষয়ে আল্লাহ তাকে कथा बोलम लोके विशिष्टता दान कर যা কিছু আমি তোমাকে দান করলাম এগুলোকে দৃঢ় ধারণ করো এবং কৃতজ্ঞ থাকো নিহাত মুসলাই কেলা সুমারও বললেন আর আমি তোমাকে পটে ফলকে লিখে দিয়েছি সর্বপ্রকার উপদেশ এবং বিস্তারিত সব বিষয় ফাখুজা বে কৌয় অতএব এগুলোকে ধারণ করার সঙ্গে এবং নিজের জাতিকে এর কল্যাণকর বিষয়গুলোর দিকে সাথে পালন করার নির্দেশ প্রদান করো একদিকে মুসাই যখন তাওরাত কিতাব লাভ করলেন ফলকে লিপিবদ্ধ অবস্থায় তার জাতি বন ইসরায়েলকে পথ নির্দেশনা দেওয়ার জন্য গাইড করার জন্য অপরদিকে ঘটে চলেছে এক সম্পূর্ণ বিপরীত ঘটনা যে ঘটনায় আলোসু মোহামতাল জানান কিন্তু মুসাল্লাহাম জানেন না তার কোন ধারণাও নেই তাদেরকে তিনি নিচে সমতলে রেখে এসেছেন সেই বনি ইসাইল জাতি এখন কি করছে যখন তূর পর্বতে গেলেন আলোসু মোহামকে বললেন হে মুসা কোন বিষয়টা তোমাকে তাড়াহুড়া করালো তোমার জাতির লোকেদের কাছ থেকে তোমাকে এখানে আসার জন্য আল্লাহ মহাতালা মোসাল্লাহামের জন্য সাক্ষাতের একটা সময় আগে থেকে নির্ধারণ করে রেখেছিলেন মোহসাল্লাহ সাল্লামের জন্য আল্লাহ মহামতালার সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ লাভ করা এটা তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা সব থেকে গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট এবং তিনি খুবই আগ্রহী ছিলেন আলাসু মহামতালার সঙ্গে সাক্ষাৎ লাভ করার জন্য নিজেকে সেই কাজের জন্য প্রস্তুত করার জন্য কাজে মোসা আলাহাম সে নির্ধারিত সময়ের কিছু আগেই সেই দূর পর্বতে তিনি চলে এসেছিলেন তিনি বরং তারা তো আমার রয়েছে আমি আপনার কাছে আসতে তাড়াতাড়ি করলাম যাতে করে হে আমার রব আপনি আমার উপরে সন্তুষ্ট হয়ে যান মুসা তার জাতিকে সমতল রেখে এসেছেন কিন্তু তাদেরকে একা ফেলে দিয়ে আসেননি বরং তার অনুপস্থিতিতে তার ভাই হারুন আলাইস্লামকে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 তাদেরকে গুমরাহ করে দিয়েছিল। দিয়েছিলাম এক ব্যক্তি মুসাই তোলে আসার পর সে বন ইসাইলকে পথপ্রষ্ট করে দিয়েছে সামেরি কি করেছিলাম এমন কিছু দৃশ্য দেখার সুযোগ দিয়েছিলেন যেটা বন ইসরায়েল জাতির আর কেউ দেখতে পায়নি সামিরি সে বলেছিল বিহি। আমি যা দেখেছিলাম তা তারা দেখতে পায়নি। স্বামীর কি দেখেছিল আলহস মহান্তালা যখন ফেরাউন এবং তার সৈন্যবাহিনীকে ধ্বংস করে দিচ্ছিলেন সেখানে জিব্রাহীল আলহিস তিনি একটি ঘোড়ায় চড়ে সেখানে জিব্রাহীল আলহাম তিনি যে ঘোড়ায় আরোহণ করেছিলেন সেই ঘোড়া ভূমিতে যেখানেই পা সঙ্গে সঙ্গে সেই স্থানে মাটিতে জীবনের সূচনা হতো বরকতের কারণে মুহূর্তের সেখানে ঘাস লতা পাতা গাছ ইত্যাদি গতি উঠত আসামির জিব্রাহ আল ইসলামের ঘোড়ার এই দৃশ্য দেখতে পেয়েছিল এটা আলোসু মহন্তলার পক্ষ থেকে তার জন্য একটা পরীক্ষা ছিল ফিতনা ছিল আলোসু মহতলার পক্ষ থেকে তার জন্য এটা ছিল একটা পরীক্ষা পরবর্তীতে সামেরি সেই জায়গাগুলোতে যায় এবং যেখানে যেখানে জিব্রাইজামের ঘোড়ার পায়ের চিহ্ন পরে সেখান থেকে মাটি সংগ্রহ করে সেটা তার কাছে রেখে দেয় সামিরি বন ইসাইল জাতির মধ্যে থাকলেও সে ছিল ভিন্ন এক জাতির মানুষ এবং স্বামিরি যে অঞ্চল থেকে এসেছিল সেই অঞ্চলের মানুষেরা গরুর পূজা করত বন ইসরায়েল জাতি আদের বিরুদ্ধে ফেরাওন ছিল যুদ্ধে লিপ্ত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 সেটা গ্রহণের ক্ষেত্রে এগুলো নিয়ে তারা কি করবে অস্বস্তিবোধ করতে শুরু করে দিল এবং ঠিক এই সুযোগটাকে কাজে লাগালো বলল তোমরা মিশর থেকে নিয়ে আসা সমস্ত স্বর্ণকে একত্রিত দিল আগুন দেওয়ানো হবে এবং সেখানে এই স্বর্ণগুলোকে নিক্ষেপ করে পুড়িয়ে ফেলা হবে যখন তারা নিক্ষেপ করল স্বর্ণগুলোকে সে আগুনে সামেরী তার সঙ্গে রাখা সেই ধুলোমাটি মাটি যা সে সংগ্রহ করেছিল জিব্রিল ইসলামের ঘোড়ার পায়ের থেকে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 ইবাদত করতে শুরু করল চার দিক থেকে সেটাকে ঘিরে ধরল শুরু করলো উল্লাস করতে শুরু করল এবং জাতি কিভাবে আগে থেকে মূর্তি পূজার প্রতি আসক্ত ছিল লোহিত সাগর পার হয়েই তারা মুসাআ এর কাছে আবদার করেছে এই লোকেদের যে একটা মূর্তি রয়েছে আমাদের জন্য একটা মূর্তি বানিয়ে দাও মুসাল্লাম সেই সময় তাদেরকে সঠিক বিষয়গুলো শিক্ষাদান করেছেন কিন্তু বর্তমানে যখন মুসার্লাম তিনি গিয়েছেন তুর পর্বতে তাদেরকে বাধা দেওয়ার মতো কেউ নেই সেই মূর্তি লাভের ইচ্ছাকে বাস্তবায়িত হতে দেখে সাথে সাথে বনৈ সেল জাতি মূর্তি পূজা করতে শুরু করে দিল এমনকি এটা নিয়ে কোন চিন্তা করার প্রয়োজন পর্যন্ত তারা বোধ করল না কুরানা বলেছেন তারা কি এ বিষয়টা লক্ষ্যও করল না যে এটা তাদের সঙ্গে কোনো কথাও বলছে না কিংবা কোনো পথও বাতলিয়ে দিচ্ছে না তারা সেটাকেই উপাস্য নিল। নিশ্চয় তারা ছিল জালেম অত্যাচারী মৌসা আলাহাম কয়দিনের জন্য তার জাতি থেকে দূরে সরে গিয়েছেন মাত্র তিরিশ দিনের জন্য এবং পরবর্তী তারা নির্দেশ ক্রমে এর সঙ্গে আরও অতিরিক্ত দল যুক্ত করে দেওয়া হয়েছে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 তারা বলল এটা তোমাদের উপাস্য এবং মুসারও উপাস্য এরপর মূসা ভুলে গিয়েছে তার রব কোথায় এই জন্যই তার আসতে এখন দেরি হচ্ছে এই তার রব তার রপ তো এখানেই উপস্থিতি বলল মুে না তার রব কোথায় সে ভুলে গিয়েছে সে জানে না তার রব এখানেই আছে অর্থাৎ তারা বাছুরকে তাদের ইলাহ উপাস্য হিসেবে গ্রহণ করার পেছনে একটা মনগড়া প্রমাণকে তারা যুক্ত করে দিল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 তাওরা কিতাব নয় অনেক প্রতিশ্রুতি দিয়েছেন একটি বা দুইটি নয় আল্লাহাদেরকে বিজয়ের ওয়াদা দিয়েছেন পবিত্র ভূমি দেওয়ার ওয়াদা দিয়েছেন জান্নাতের ওয়াদা দিয়েছেন দুনিয়ার বুকে প্রতিষ্ঠা দান করার ওয়াদা দিয়েছেন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 তোমাদের রবের শাস্তি তোমাদের উপরে চলে আসুক যার জন্য প্রতিশ্রুত সময় এটা কি দীর্ঘ মনে হয়েছিল নাকি তোমরা চেয়েছ আল্লাহ শাস্তি তোমাদের উপরে এসে পড়ুক স্মরণ করা লোহিত সাগর পার হয়ে যখন এই জাতি কাছে মূর্তি বানিয়ে দেওয়ার আবদার করেছিল সেই ঘটনাও ছিল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 তার জাতি তারা বললো সপিকা মিরি আমরা আপনার সঙ্গে যে বাদা করেছিলাম সেটা ইচ্ছায়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 একটা দেহের অবয়ব মূর্তি যার মধ্যে গরুর শব্দ সৃষ্টি হচ্ছিল মনীষ লোকে মোসাই প্রশ্নের বিপরীতে বলা কথাগুলোকে যদি আমরা বিশ্লেষণ করি আমরা দেখতে পাই মোসা তাদেরকে বললেন তোমরা ওয়াদা ভঙ্গ করেছো যে ওয়াদা তোমরা আমার সাথে করা ওয়াদাকে ভঙ্গ করেছ আর তারা বলল না আমরা স্বেচ্ছা এটা করিনি আমরা সে অহংকার বোঝা বহন করছিলাম আর যেটা করেছি সেটাও আমরা করেছি সামেরীর পরামর্শ অনুসারে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 নিজেদের অপরাধের জন্য প্রথমে তারা ক্ষমা যেতে পারত কিন্তু সেটা না করে বরং তারা সেগুলো করার পক্ষে কারণ প্রদর্শন করছে জাতির যে যে তাদের আল্লাহ মানদণ্ড সেই মানদণ্ডে সিরেকের মতো অপরাধ কোন বড় অপরাধ নয় কিন্তু ফেরাউনের ফেলে দেওয়া সেই সমস্ত স্বর্ণালঙ্কারগুলো বহন করা একটা বড় বিষয়ে পরিণত হল এই জন্য তারা শুরু করলো। সুতরাং এই ধরনের তাকোয়া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 যে নিজে সেটা পান কুফরে পরিপূর্ণ এবং বাছুরের একটা মূর্তি পেয়ে সেটা বাস্তবে প্রকাশিত হল মাত্র মুসাদামের অবতমানে হারুন আলাইসাল্লাম তিনি ছিলেন বনিনের নেতা বনীলকে এই কাজ থেকে বিরত রাখার জন্য হারুনা কি ভূমিকা পালন করেছিলেন হারুন আলাই তিনি কুরানে সেই বিষয়ে বলেছেন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 হারুন আলাম কাজে তার লোকে দেখছেন তোমরা আমার আদেশকে মান্য করতে অটল থাকল এবং বাছুরের পূজা চালিয়ে গরুর বাছুরের তাদের কাছে এতই প্রিয় আর আকর্ষণীয় হয়ে গেল যে তারা তাদের মধ্যে থাকা নবীর আদেশকে অমান্য করতে দ্বিতীয়বার ভাবল না যেন এই বাছুরের পূজা করে তারা নেশার মতো স্বাদ পেল আল্লাহ সুবহান আল্লাহ বলেছেন কুফুরের কারণে তাদের অন্তরে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 স্বর্ণ নির্মিত বাছুর বলে অথবা তার সেই অদ্ভুত আওয়াজের কারণে হারুন আসলাম যখন তাদেরকে হকের দিকে আহ্বান করছিলেন তারা কি জবাব দিয়েছিল তারা বলল মুসা আমাদের কাছে ফেরত আসা না পর্যন্ত আমরা সদা সর্বদা এর সাথেই সংযুক্ত হয়ে বসে থাকব কুফরের উপরে তাদের দৃঢ় ইসলাম ফিরে এসে যে দৃশ্য দেখলেন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 হে হারুন ওদের পথভ্রষ্টতা দেখার পর কোন জিনিস তোমাকে বিরত করে রেখেছিল আমার অনুসরণ করা থেকে তবে তুমি আমার আদেশ মান্য করোনা বলতে চাইলেন কেন তুমি সাথে সাথে সেই বিষয়টা আমাকে জানালেন কেন তুমি এটাকে ঘটতে দিলে, কেন তুমি আমাকে এই বিষয়ে কিছু অবগত করো নি হারুন আলাহ সাল্লামকে যখন মূসা এভাবে সেই জাতির সামনে ধরে চুল এবং দাঁড়িয়ে ধরে নিজের দিকে টানছিলেন হারুন আলাহাম তিনি বললেন তিনি সরাসরি ভাই বললেই পারতেন হারুন আল্লাহিস্লাম বলেছেন হে আমার মায়ের সন্তান এই কথা বলার মাধ্যমে হারুনা সাল্লাম তার এবং মুসা আলাহিসের মধ্যকার যে রক্ত সম্পর্ক সেই কথা সেখানে স্মরণ করিয়ে দিচ্ছিলেন মুসা আলাহিসাল্লামের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 হারুন আল ইসাল্লাম তিনি বললেন ইসলি আমি শঙ্কিত ছিলাম এই ভেবে যে তুমি বলবে বনিষ্ঠের জাতির মধ্যে আমি বিভেদ সৃষ্টি করেছি এবং তুমি আমার কথা মান্য করি অর্থাৎ হারুন আল ইসলাম তিনি বললেন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 বনিসিয়া জাতির মধ্যে একটি বিভক্ত সৃষ্টি হত বিভেদ হত্যা সৃষ্টি হত হারুন ইসলাম তিনি শুধুমাত্র মৌখিক বাধা দিয়েছিলেন আর এতেই সেই লোকেরা তাকে হত্যা হুমকি দিচ্ছিল তারা বলছিল আমরা তোমাকে হত্যা করব যেমন অন্য এক আয়াতে আসলাম তিনি বলেছেন আদা। তার তো আমাকে দুর্বল ভেবে আমাকে হত্যাই করে ফেলছিল তুমি আমার সঙ্গে এমন কিছু করোনা যা দেখে আমাদের শত্রুরা আমাদের উপরে আনন্দিত হয় আমার উপরে আর শত্রুদের তুমি হাসিও না হারুন আসলাম এখানে বলছেন মুসা ইসলাম দিদি তার সঙ্গে কঠোরতা প্রদর্শন করেন তাহলে এতে তাদের শত্রু লাভবান হবে এবং তারাই খুশি হবে কেন হারুন এখানে শত্রুদের কথা উল্লেখ করলেন তিনি জানতেন তাদের মধ্যে এমন কিছু ব্যক্তি বিদ্যমান মনিসাল জাতির মধ্যে যারা হচ্ছে তাদের শত্রু আল্লাহ নবী এবং রাসুল্লের শত্রু প্রত্যেক জাতির মধ্যেই রয়েছে হারুন আলু ইসলাম তাদেরকে লক্ষ্য করে বললেন আমাদের মধ্যে এই বিরোধ বা দ্বন্দ্ব থেকে আমাদের শত্রুরা যেন কোনো ফায়দা বা সুবিধা লুকতে না পারে সেই সংকটময় মুহূর্তে হারুনা একটি জানি তিনি এমনিতেই ছিলেন রাগী এবং সেই পরিস্থিতি তাকে আরও করেছে যখন তিনি সবার সামনে নিজের ভাইয়ের চুল এবং দাড়ি ধরে করছিলেন হারুনা আল্লাহিস্লাম দ্রুত ঠিক সেই কথাগুলি বলেছেন যা বলা প্রয়োজন ছিল আমার উপরে আর শত্রুদেরকে হাসিও না এর মধ্যে শিক্ষা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 উম্মার মধ্যে তিলাফার মধ্যে কোন বিষয়ে দ্বন্দ্ব বা বিরোধ দেখা দেয় আমাদের উচিত সেটা মুসলিমদের নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখা আভ্যন্তরীণ বিষয়ে কখনোই শত্রুদের প্রবেশ করতে দেওয়া উচিত নয় আলী এবং মহাবিরাজ তাদের সম্পর্কে আমরা জানি শাহাবাদের মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে সৃষ্টি হয়েছিল এবং দ্বন্দ্ব চলছিল এই খবর শুনে রোমানরা ভিভেন এটাই হচ্ছে তাদের সুযোগ সেই জন্য তারা মুসলিম সীমান্তে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 যে পরিস্থিতিতে আমরা আলোচনা করেছি মুসাআলাম শৈশব থেকে বড় হয়েছেন এটা তাকে দান করেছিল একটা দৃঢ় ব্যক্তিত্ব কারণ মুসাল্লাহামকে পাঠানো হয়েছে এমন এক জাতির কাছে বনিস জাতি যারা চরম অবাধ্য এবং একগ্রহ এই জাতিকে শিক্ষা দেওয়ার জন্য তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য তাদেরকে শাসন করার জন্য প্রয়োজন ছিল মুসাল্লাহস্লামের মতো একজন ব্যক্তির কাজী আলোস মোহাম্মতাল্লাহ মুসাল্লাহামের যে ব্যক্তিত্ব দিয়েছেন সেটা ছিল অত্যন্ত শক্তিশালী এবং বলিষ্ঠ দৈহিক গরমের দিক থেকে এবং মানসিক গরমের দিক থেকেও আলোসু মহামাহ মুসাল্লাহামকে দিয়েছেন চারিত্রিক দৃঢ়তা এবং দিয়েছেন শক্তিশালী তেজুদ্দীপ্ত প্রভাবশালী উপস্থিতি অপরদিকে হারুন আলাহাম তাঁকে আলোস মহামতোলা যোগ্যতা এবং গুনাবলীগুলো দিয়েছিলেন সেটা উপযুক্ত ছিল একজন উজির বা পরামর্শদাতা হিসেবে হারুন আলাহ ইসলাম তিনি সেই ভূমিকায় পালন করছিলেন তিনি ছিলেন মোসাল্লাহামের উপদেষ্টা বা অ্যাডভাইজার এবং হারুনা স্লামকে আলসু মহামতলা যোগ্যতা দান করেছিলেন জড়া ছাড়া স্পষ্টভাবে কথা বলার ক্ষমতা দিয়েছিলেন তিনি বলেছিলেন দোয়া করে আমার ভাই হারুন সে আমার থেকে প্রাঞ্জল যেন হারুনকে আলোসবা মুসালামের সহযোগী নির্বাচন করে দেন আল্লাহ যে ঘটনা ঘটিয়েছে এটা কখনোই মুসা আল্লাহামের সামনে করার মতো দুঃসাহস তা দেখাতে পারত না কিন্তু মুসা সেই সময় অনুপস্থিত কাদি বরিশল এই পরিস্থিতি সুযোগ নিল এমনকি হারুন আলাই হারুন তিনি যখন মৌখিকভাবে তাকে হত্যা করতে উদ্যন্ত বিভেদ এবং হত্যা হারুন আলাইস্লাম এই জটিল পরিস্থিতি ঠান্ডা মাথায় সামাল দিয়েছেন তিনি অপেক্ষা করেছেন শীঘ্রই ফিরে আসবেন সেই সময় পর্যন্ত যদি হারুন আলাইস্লাম শক্তি প্রয়োগ করতেন জোর করে তাদেরকে বাছুর পূজা থেকে বিরত রাখার চেষ্টা করতেন তারা যেভাবে বাছুরের প্রতি সংযুক্ত ছিল মনীষের জাতির মধ্যে স্পষ্ট বিভেদ এবং দ্বন্দ্ব সৃষ্টি হত এবং এক সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে যেত এ বিষয়ে সবাই জানি অন্যায় কাজে বাধা প্রদান করা বাধা দেওয়া এর পূর্বে আমাদেরকে এতটুকু নিশ্চিত করা জরুরি এই অন্যায় কাজে বাধা দিলে সেটা যেন আরো বড় কোন অন্যায় কাজের দরজাকে খুলে না দেয় আরো বড় কোন মুনকারকে যেন সৃষ্টি না করে হারুন আল্লাহাম তিনি কখনোই বাছুরের পূজাকে সমর্থন করেননি তিনি জাতির লোকেদেরকে এটা আদেশ দিয়েছেন তিনি আল্লাহ নবী তার উচিত ছিলেন তিনি কখনই চুপ থেকে বলতে পারেন না করেছেন। বলা উচিত ছিল তারা ভুল করেছে তিনি তাই বলেছেন তিনি তাদেরকে বলেছেন তোমরা ভুল করছো তোমাদের রব এই বাছুর নয় বরং তোমাদের রব হচ্ছেন আল্লাহ আর রহমান কিন্তু যেহেতু বন সেই সময় তার কথা শুনছিল না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 ব্যক্তিগত বিষয়কে প্রাধান্য দেন না বরং তারা সবসময় হককে প্রাধান্য দিয়ে থাকেন কাজেই নিজের স্বার্থের বিরুদ্ধে গেলেও তারা হক খেলনস্বরণ করেন সেখানে এক গেম এর কোন দ্বিতীয়ত তিনি গিয়ে ধরলেন সামেরিকে যে কিনা ছিল সমস্ত সমস্যার নাটের গুরু সমস্ত সমস্যার মূল মোসাল তার কাছে গেলেন এবং গিয়ে বললেন কামা খুকা ইয়া সামেরি তিনি দোষী সাব্যস্ত করেছেন এক নম্বরে তিনি তার জাতির লোকেদেরকে দোষারোপ করেছেন পরবর্তীতে দুই নম্বরে তিনি জবাব নিয়েছেন হারুন আলাহিসামের কাছ থেকে এবং সব শেষে তিন নম্বরে তিনি দোষী সাব্যস্ত করেছেন সামেরিকে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 এই মন্দ কথাগুলো সোনা এবং মানার যে পাপ পাপের বোঝা সেই গুণাকারীকেই বহন করতে হয় এখান থেকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা মূসা আলাহিসাল্লাম বনিয়প্রথমে দোষারোপ করলেন তাদেরকে বললেন যে যে তোমাদের উপরে তোমাদের রবের ক্রোধ নেমে আসুক গজব নেমে আসুক যে কারণে তোমরা আমার সাথে করা ওয়াদাকে ভঙ্গ করলে মোসা আল্লাহিস্লাম তাদেরকে প্রশ্ন করেছেন কারণ তারা যদি প্রথমত সেই কুমন্ত্রণায় কান না দিত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 প্রাথমিক কারণ মুসলিমরা নিজেরাই মুসলিম উম্মা ইরাক যে আফগানিস্তান সোমালিয়া সুডান কাশ্মীর কিংবা আরাকানে যে সমস্যাগুলির মধ্য দিয়ে যাচ্ছে প্রথমত তার দায়ভার মুসলিম উম্মা নিজেদেরকেই নিতে হবে পরবর্তী ডাইভার সেকেন্ডারি ড্রাইভার হচ্ছে যারা এই উম্মার উপরে দায়িত্বশীল দায়িত্বপ্রাপ্ত নেতা বা নেতৃবৃন্দ কাজই আমরা দেখতে পাচ্ছি বনইসেলকে দোষারোপ করার পরে মোসা কাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন তিনি জিজ্ঞাসাবাদ করেছেন তার ভাই হারুন আল্লাহামকে তার কাছে তিনি জানতে চেয়েছেন কিভাবে তুমি এই সংবাদ আমার কাছে পৌঁছালে না অথচ তুমি তাদের উপরে দায়িত্বশীল ছিল তুমি তাদের উপরে নেতা ছিল তুমি তো এই বিষয়ের জন্য দায়ী এবং সব শেষে মোসা আলাহাম তিনি গিয়েছেন সামেরির কাছে যে কিনা বাহ্যিকভাবে এই সমস্যার মূল কারণ যার কাছ থেকে এই সমস্যার সৃষ্টি হয়েছিল গেলেন তাকে বললেন তোমার কি ব্যাপার হে সামিরি সামির দিয়ে বললি আমি যা দেখেছিলাম তা অন্য কেউ দেখেনি আমি পলচিহ্ন হতে অর্থাৎ ইব্রাহিম আল্লাহ পায়ের সেই পদচিহ্ন সেখান থেকে এক একমুঠো ধুলি উঠিয়ে নিয়েছিলাম এবং তার নিক্ষেপ করেছিলাম আর আমার মন আমাকে এই কাজের জন্য মন্ত্রণা দিয়েছিল। দিয়েছিলাম স্বামীরিকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি সামিরিকে সেই জাতি থেকে চিরদিনের জন্য চিরস্থায়ী বহিষ্কার করলেন তার গুণা এতটাই জঘন্য এবং মারাত্মক ছিল যে কখনোই সে বনিস জাতির অংশ হিসেবে তাদের সাথে অবস্থান করতে পারবে না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 সেটা কেউ করতে পারবে না মোসা আলাহিস্লাম বললেন আমরা এই সমস্ত বিষয়গুলো ব্যবহারও করতে চাই না এগুলো হচ্ছে নোংরা এবং অপবিত্র নাপাক বস্তু মোসা আলাহাম সেই পাথরটিকে ধ্বংস করে দিলেন আগুনে জ্বালিয়ে দিলেন সমুদ্রে নিক্ষেপ করলেন এবং স্বামীরিকে বললেন তোমার সামনে তোমার এই পার্শ্বকে আমরা জ্বালিয়ে দিব নিক্ষেপ্ত করে সাগরে বিক্ষিপ্ত করে সাগরে ছিটিয়ে দিব এবং এরপর মোসা আলাহিসাল্লাম তিনি বললেন তোমাদের উপাস্য কেবলমাত্র নেই তিনি সবকিছু সম্পর্কে জানেন সর্ববিষয় তার জ্ঞানের আয়ত্ত বনে ইসরাহলস মহাতের কাছে তো করল তারা ক্ষমা কিন্তু বনে কাছে কিন্তু বনে এই গুণাগুলো বারবার বিভিন্ন নতুন নতুন মারাত্মক অপরাধে জড়িত হয়ে পড়া এটা নতুন কিছু নয় একের পর একটি কঠিনের মাধ্যমে জানিয়ে দিলেন তাদের তবাকে কবুল করা হবে তবে শর্তহীন নয় শর্ত সাপেক্ষে সবচেয়ে বড় দেখুণা সবচেয়ে জঘন্য দেগুণা সেই সিরিকের অপরাধেরা হয়েছে কাজেই এর জন্য সেই অনুপাতে ত্যাগ তাদেরকে স্বীকার করতে হবে কি সেই ত্যাগ আল্লাহকে জানিয়ে দিলাম কুরানি আলসম বলছেন और स्मरण करो जो मुसादाय बल हे सम्प्रदाय तुमरा बाछुर के, के उपास्य निर्धारण कर निजेपर जुलुम कर तुम्हारे रबे निकटे फिर तौबा किबा तुबु परस्पर के हत्या करो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 তাদের অপরাধ ছিল তারা সেই জঘন্য গুন কাজে বাকিদেরকে লিপ্ত হতে দেখেও কোনো ধরনের বাধা প্রদান করেনি বরং তাদের অপরাধ হচ্ছে তারা ছিল নির্লিপ্ত আবলেসি তারা ছিল নির্লিপ্ত নির্লিপ্ততা হচ্ছে তাদের অপরাধ নির্ধারিত সেই মুহূর্তটি যখন চলে আসলো কিছু কিছু বর্ণনা এসেছে নির্ধারিত দিনে মেঘের মতো গাঢ় করে চারদিক থেকে অন্ধকার ঘনিয়ে আসলো এবং সেই স্থানে বুন ইসাইল জাতি তারা একত্রে জমায়েত হয়ে পরস্পরের উপরে অস্ত্র চালনা করতে লাগলো পরস্পর হত্যা করতে লাগলো যে যাকে সামনে পাচ্ছে তাকে কারণ এটাই হচ্ছে তাদের উপরে সেই শাস্তি যার বিনিময়ে শর্তহীন নয় বরং শর্ত সাপেক্ষে তাদের দিয়েছিলেন এইটা আমাদের সামনে শিল্পের ভয়াবহতা এটাকে তুলে ধরে কত বড় জঘন্য অপরাধ এবং কত মারাত্মক অপরাধ শিল্কের ভয়াবহতা এর মাত্রা আমরা বুঝতে পারি এই ঘটনা থেকে অথচ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 তোমরা তোমাদের রবের নিকটে ফিরে এসো করো এবং যখন হত্যা করতে শুরু করলো একদিনেই সত্তর হাজার ব্যক্তি এই সিলেকের অপরাধের কারণে নিহত হল একটি গণহত্যা তাদের উপর ঘটল তাদেরই করা অপরাধের কারণে এরপর আদর্শ তাদের তওবাকে কবুল করলেন যদিও তাদের যে সেটা হচ্ছে অপরাধ এরপর আলাস তিনি ক্ষমাসীল তরিম নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী তিনি হচ্ছেন দয়াময় তিনি তাদেরকে ক্ষমা করেছিলেন এই ঘটনার পর মুসাই আল্লাহামের সাথে বনি ইসরায়েলের মধ্যে শ্রেষ্ঠ বাছাইকৃত সত্তর জন ব্যক্তি তারা রওনা হয়ে গেলেন তুর পাহাড়ের উদ্দেশ্যে মোসালাম বনিসের মধ্য থেকে বাছাই করে সত্তর জন শ্রেষ্ঠ ব্যক্তিকে গ্রহণ করলেন যারা ছিল তাদের নেতা এবং তাদের মধ্যে সবচেয়ে উত্তম লোক এরপর সবাই মিলে তারা গেলেন তুর পর্বতে সংলাপের উদ্দেশ্যে কোনো কোন মুভাসিনদের মতে তারা সেখানে গিয়েছিলেন মুসালিসাল্লামের সাথে আল্লাহ মুহমতালার কাছে বনি ইসরায়েল জাতির পক্ষ হতে ক্ষমা প্রার্থনা করার জন্য যে সমস্ত ব্যক্তিরা সেই হত্যাকাণ্ডে নিহত হয়েছিল তারা সিরকির অপরাধে ছিল তাদের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করার জন্য জীবিত ব্যক্তিদের মধ্যে এই ব্যক্তিরা দুরো পাহাড়ে গিয়েছিলেন এবং সম্প্রদায় থেকে জন লোককে আমার সময়ে সমাবেত হওয়ার জন্য মনোনীত করল তারা লুবাহ সঙ্গে সাক্ষাতের জন্য গেলেন যখন তারা সেই পর্বতে গিয়ে পৌঁছালেন মোসা আল্লাহ সাল্লাম পর্বতের শীর্ষে চূড়ায় আরোহণ করলেন এবং সেখানে একটি মেঘের মতো মেঘ ছিল মোসা আলাহ্লাম সে মেঘের ভিতরে চলে গেলেন পর্বতের উপরের অংশটি ছিল মেঘে ঢাকা বাকি সত্তর জন ব্যক্তি তারা বাইরে অবস্থান করেছিল আর মুসা আল্লাহ তিনি সে ভেতরে চলে গেলেন যখন মোসা সঙ্গে সংলাপ শেষ করে ফিরে আসলেন যে লোকেরা বনী ইসলামের শ্রেষ্ঠ সন্তান বাছাই গীত সত্তর জন ব্যক্তি তারা একটি অদ্ভুত আবদার করে বসলো তারা মুসা আল্লাহ সাল্লামের কাছে কি বলল তারা বলল হে মোসা আমরা কখনোই তোমাকে বিশ্বাস করব না যতক্ষণ না আমরাও নিজেরা সচক্ষে প্রকাশে আল্লাহকে দেখতে পাব কি উদ্দেশ্যে কেন তারা আল্লাহকে দেখতে যাচ্ছে তারা বলছে হেমস আমরা কখনোই তোমাকে ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করবো না যতক্ষণ না আমরাও আল্লাহকে দেখতে পারব কত অদ্ভুত আচরণ এই হটকারী জাতিবনে ইসরায়েলের যে ব্যক্তিরা এসেছিল তাদের করা ভয়াবহ জঘন্য গুণায়ের কারণে ক্ষমা প্রার্থনা করতে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 সুতরাং আমাদেরকে ক্ষমা করুন থাকা ওর হামনা এবং আমাদের উপরে প্রহম করুন ওয়ান নিশ্চয়ই আপনি সর্বাধিক ক্ষমাকারী মোসা আলা এই দোয়ার কারণে আল্লাহ সুত বন ইসাইলকে তাদের সেই সত্তর জন ব্যক্তিকে যাদের উপরে আল্লাহ গজব নাকির করেছেন পুনরায় আবারও আল্লাহ তাদেরকে জীবন দান করলেন যেন তারা তাদের রবের এই নিয়ামত লাভ করার পরে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে শকুর আদায় করতে পারে এবং আলোসবা এটাই বলেছেন অতঃপর এই মৃত্যুর পরে আমি তোমাদেরকে জীবিত করলাম যেন তোমরা কৃতজ্ঞতা আদায় করতে পারো পরবর্তী ঘটনা পরবর্তী ঘটনা যাওয়ার আগে আমরা সংক্ষেপে শুধুমাত্র শিরোনাম করে উল্লেখ করতে চাই যে ফেরাউনের মৃত্যুর পর উনি ইসলকে যখন আলোসভা তালা উদ্ধার করলেন তাদের মধ্যে কি কি ঘটনা ঘটেছিল এক নম্বর ঘটনা মূর্তি পূজার আবদার করেছিল যখন তারা লোহিত সাগর পার হল তার ঠিক পরের ঘটনা হচ্ছে আবদার দুই নম্বর জিহাদ করতে অস্বীকার করল ফলাফল হিসেবে মরু প্রান্তরে তারা পথ হারা হলো তাদের মধ্যে নেমে আসলো এক যাদবর জীবন তিন নম্বর ঘটনা আল্লাহ সুমতালার নাজিলকৃত খাদ্য মান্না এবং সালোয়া এটা গ্রহণ করতে তারা অপছন্দ আল্লাহ ব্যক্ত করল চার নম্বর বাছুর পূজায় তারা লিপ্ত হলো পাঁচ নম্বর ঘটনা সত্তর জন ব্যক্তি তারা যখন পর্বল গিয়ে তারা আল্লাহকে না দেখলে আমরা বিশ্বাস করবো না বিশ্বাস করবো না এই ঘটনার পরেও মোসা আল্লাহামের দুয়ার কারণে আল্লাহ আল্লাহ তাদেরকে পুনরায় জীবনদান করলেন মৃত্যুর পরে তোমাদেরকে জীবিত করলাম যাতে তোমরা কৃতজ্ঞতা আদায় করো এবং এরপর কি ঘটলো মোসা আলাহিস্লাম সেই সত্তর জন ব্যক্তিকে নিয়ে এবং তাদের কাছে আল্লাহ সেই বিধানকে তিনি নিয়ে আসলেন এবং তাদেরকে বললেন তোমরা এই হুকুমগুলোকে মান গ্রহণ করো সম্পূর্ণ বনিসির কাছে মোসা আলাহিস্লাম ফেরত আসলেন আল্লাহ আল্লাহর হুকুমকে মান্য করার এবং অমান্য না করার অঙ্গীকার প্রদান করতে বললেন কিন্তু বনিস জাতি তারা বেঁকে বসল তারা বলল আগে আমাদেরকে বিধানগুলো দেখাও এরপরে আমরা ঠিক করব যে আমরা অঙ্গীকার করবো কি করব না খুব ভালোভাবে জানতালাম তিনি হচ্ছেন আল্লাহ পাঠানোর তাওরাত এটা হচ্ছে আল্লাহামতাল কিতাব আল্লাহ সুহাম তাল্লাহ তাদেরকে এই কিতাব দান করেছেন কাজে মৌসা যে বিষয়গুলো বলছেন যা শেখাচ্ছেন সেটা সরাসরি আল্লাহ সুত দেওয়া বিধান আল্লাহ সুত দেয়ার বাণী এরপরও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 এবং এই দৃশ্যটা আমরা কল্পনা করতে পারি একটি সম্পূর্ণ পর্বত যখন একটি জাতির মাথার উপরে জমিন থেকে উঠে আসে যেন এখনই একটা তাদেরকে সম্পূর্ণ ধসিয়ে দিতে যাচ্ছে বিশাল পর্বতকে আলাস মোহামতাল তাদের মাথার উপরে মেঘের মতো বিচরণশীল অবস্থায় রেখে দিলেন মূসা আল্লাহিসাল্লাম তখন তাদেরকে বললেন তোমরা আলসু মহামতালার আদেশকে মেনে নাও নয়তো এই পর্বত তোমাদের উপরে ভেঙে পড়বে কারণ এটা ছিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তাওরাত ওরাত খিতাব হচ্ছে এবং তাদের কাছ থেকে অঙ্গীকার নেওয়া হচ্ছে এখানে যা আছে এই বিধানগুলোকে তোমরা সুদৃঢ়ভাবে এগুলোকে ধারণ করবে আলো সুদুল্লাহ কুরআনে বলেছেন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 তোমাদেরকে যে কিতাব দেওয়া হয়েছে সেগুলোকে স্মরণ রাখো যেন তোমরা ভয় করতে পারো মুভাসন তারা বলেছেন বনিস যখন দেখলো মাথার উপরে পর্বতকে বিচরণশীল অবস্থায় তারা এটা দেখে প্রচন্ড আতঙ্কিত হয়ে গেল এবং সেই মুহূর্তে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 তাদের একটা চোখ দিয়ে তারা সেই দৃষ্টি রাখছিল সেই বিচরণশীল পর্বতের উপরে এই ঘটনাটি একই সঙ্গে তাদের আন্তরিকতার অভাব ইতিহাসের অভাব এবং বক্র তারা আশঙ্কা করছিল তাদের মধ্যে ভয় হচ্ছিল যে এই পর্বত যদিও আমরা স্বীকার করছি যদি আমরা মেনে নেওয়ার জন্য আলস মহামতার কাছে ওয়াদা করেছি এরপরও যেকোনো মুহূর্তে এই পর্বত তাদের উপরে ধসে পড়তে পারে আলোচনা তাদেরকে নিশ্চিন্ত করে পারেন ইন চ কো নল জুঙ্লতুন্ন হিহীম কুমি কুব مَا فِيهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ আর যখন আমি তুলে ধরেছিলাম পর্বতকে তাদের উপরে সামিয়ানার মতো করে তারা ভয় করতে লাগলো যে এটি তাদের উপরে ধসে পড়বে এবং আমি তাদেরকে বললাম ধারণ করো সুদৃঢ়ভাবে যা আমি তোমাদেরকে প্রদান করেছি এবং স্মরণ রেখো যা এর মধ্যে রয়েছে ওয়াজকুরু করু মা আল্লা কুমতাকুন যেন তোমরা বাঁচতে পারো যেন তোমরা তাক্য অর্জন করতে পারো স্মরণ করা যেতে পারে যে অঙ্গিকার গ্রহণ করার প্রসঙ্গে আলাহামতাল্লাহ কোরআানে কথা বলেছেন এই অঙ্গিকার গ্রহণ করার প্রসঙ্গে আমরা এর আগেও কথা বলেছি আদম আলাহিস্লামের অংশ আলোচনায় আমরা উল্লেখ করেছি আল্লাহামতাল্লাহ বনিয় আদম সমস্ত সন্তানদের কাছ থেকে আলহামতাল আদম আলা সমস্ত সন্তানদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন দুনিয়াতে আদম পূর্বে আলুসুমেন্লামের সন্তান তারা প্রত্যেকে করছি যে আয়াতে আলহ এই অঙ্গীকার গ্রহণ করার কথাটি উল্লেখ করেছেন সমস্ত আদম সন্তানের কাছ থেকে আলুসমতালা যে আমাদের রব আলস্ত বীর ঠিক এর পরের আয়াতেই আলহতাল উল্লেখ করেছেন বনি ইসলের কাছ থেকে অঙ্গীকার গ্রহণের বিষয়টি আলোচক মহাজারা বলেছেন কুমু তু রু মিকু অ্যা আর যখন আমি তোমাদের কাছ থেকে প্রতিশ্রুতি দূর পর্বতকে তোমাদের উপরে তুলে ধরলাম এবং বললাম খুজু মা আইনাকুম অসমাউ শক্তভাবে দৃঢ়ভাবে ধারণ করো যা আমি তোমাদেরকে দিয়েছি এবং শোনো তখন তারা বলল তারা জবাব দিয়ে বলেছিলাম শুনলাম কিন্তু অমান্য করলাম এই অমান্য করা এটা হচ্ছে যখন আল্লাহমাদের কাছ থেকে তুর পর্বতকে নামিয়ে দিলেন বিপদ কেটে গেল তার পরবর্তী ঘটনা এমনি কাশির রহম তিনি বলেছেন